السلام عليكم ورحمة الله وبركاته وعليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وأنا بهليرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال والذي نفس بياده لقد هممت عن آمرا بحطبٍ فيحتطب ثم امر بالصلاه فيوزن لها ثم امر رجلا فيومن الناس ثم اخالف الى رجال لا يشهدون الصلاه فاحرك عليهم بيوتهم واتفق علي واللفظ للبخاري فصلاهير বিধান এর গুরুত্ব तात्पर्य জামাত সহকারে আদায় করার এবং ইমামতির বিভিন্ন বিধান নিয়ে আমাদের অধ্যায় শুরু হয়েছে বাকিটুক আমরা পূরণ করবো ইনশা আল্লাহ আল্লাহ জামাতে আদায় করার ব্যাপারে সাতাশ বা পঁচিশ গুণের কথা বলেছেন আবুহার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আল্লাহর কসম খেয়ে বললেন ওই মহান আল্লাহর সত্তার কসম যার হাতে আমার জীবন হাম আল্লাহর নবী বললেন আমার ইচ্ছা হয়েছিল যে আমি একদল মানুষকে কার্ড খড়ি জমা করার জন্য একজনকে যারা এসে গেছে তাদেরকে নিয়ে সালাদ যেন আদা করে এরপরে যারা এসার সলাতে হাজির হয় নাই আলাই হিমাহ তাদের বাড়িগুলিকে জ্বালিয়ে পুরিযে ছাই করে দি আল্লাহ নবী এই তার ক্ষোভ তার রাগ তিনি প্রকাশ করলেন যারা হাতে আমার জীবন তার কসম আবার কসম খাচ্ছেন তাগিদ করার জন্য যদি কেউ জানতো এসার নামাজে হাজির হলে হাত গোস্ত তো এই নামাজ আদা করতে এসে ছাগল বা ইসার নার কিছু পেত তাহলে তার হাজির হতো কিন্তু দুনিয়ার কিছু নাই বলে তারা হাজির হয় নাই আল্লাহন আলিসালাম সালাদ জামাত সহকারে আদায় না করার কারণে তাদের বাড়িগুলিকে জ্বালিয়ে দিতে চাইলেন কোনো কোনো বর্ণে আছে যেহেতু নারীদের প্রতি সবকিছু পুড়ে যাবে আর এটা হয়ে যাবে তাই আল্লাহ নবী আলিস করলেন পুড়ালেন না জ্বালেন না মোট কথা জামাতে হাজির হয় নাই তাদের বাড়িগুলিকে জালিয়ে দিতে চেয়েছেন এটা নিঃসন্দেহে বিশাল এক ধুমকি এক বিশাল ভয় দেখানো তাই সালাদটা বলেছেন তাগিদ বুঝতে পারি এর মধ্যে কোন সন্দেহ নেই হানিস ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন এখানে শব্দগুলি ইমাম বুখারীরাল্লাম আজকাল বলেছেন যারা তাদের প্রতি এবং ফজরের সালাত অত্যন্ত ভারী হয়ে যায় ঈশার সময় তাদের ঘুম ধরে যায় ঘুমিয়ে যায় समय तेज़ घुम भांगे आल्लाईशार सलाद फजर सलाद भारिजाम ईशार भारि क्या घुम धरे घूमिए जाए गुरुत्व थकेजर सलाते घुम भांगे आल्लाबी बल যদি তারা জানতো এই দুই অত সালাতে কি রয়েছে গুরুত্ব তাৎপর্য রয়েছে এটা জামাতের সঙ্গে আদায় করলে এর কতটুকু ফাইদা রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে ছোট বাচ্চারা যখন দুই হাঁটু দুই পা দিয়ে হাঁটে এ হামাগুড়ি দিয়ে হলেও হাবুয়ারতকে বলেছে যে পিছনের উপরে ভর দিয়ে ছে এসে হলেও সে জামাতে হজরের জামাতে হাজির হতো মনাফিক যারা মোনাফিক যাদের কিন্তু ভিতরে কুপুরি কাফের মুস্রিক কে ভালোবাসে এটা হলো বড় মোনাফিক এদের জন্যে বড় শাস্তি রয়েছে আর যারা ছোট মোনাফেক সেটা হলো কি মুসলমান মোহমিন কিন্তু তার চলাই ফিরাই কিছু মোনাফিক क्ष प्रकाश पाय कथा मिथ्या झगड़ा कर ले करफी छोटो मुनाफिकोनाफे तरह जहां नाम सब चेचुस्थान होने बहरे एकता इमान क्षेत्र अथवा क्षेत्र बलार क्षेत्र ख्याल रखी छोट मुनाफिकर जो आलामत से गुके আমরা যেন বিরত থাকি এটা আমাদের করণীয় হবে আমাদের দায়িত্ব হবে এবং থেকে আরো বর্ণিত হয়েছে एक जन अंध मानुष आल्ला रसुलर का हाजिर हो असूल मस्जिद पर क्यों नहीं जमाते हाजिर ना मस्जिद हाजिर ना हो बाईस सलाद आदाय जाएज आ रक्सत आल्ला नबी फर खास आल्ला नबी ता दिए दिले जाओ तुम्हें अंध मानूष जीत तुम्हें क्यों मस्जिदे नहीं आसार मत नहीं তাহলে তুমি বাড়িতে আদা করবে অনুমতি পেয়ে এবার বাড়ির দিকে যাচ্ছেন ওই কি সালাতের নজান শুনতে পাও বললেন কালানা বললেন হা শুনতে পাই চোখে দেখতে না পেরে কাহান তো ঠিক আছে আমি আজান তো শুনতে পাই হে আল্লাহ রাসুল সাল্লাহাল কালা ফা আজিব আল্লাহনবী বললেন তাহলে তুমি ওই আজানের উত্তর দিবে তাহলে একজন অন্ধ ব্যক্তি সে মসজিদে একাকে আসতে পারে না তাকে কেউ নিয়ে আসার মতো নেই সাহায্য করার মতো তারপর আল্লাহ নবী আলসালসাল্লাম বললেন তুমি ওই আজানের উত্তর দিবে এর দ্বারা ওলামা ইকলাম বলেছেন মহাদিস কালাম বলেছেন যেটা অজীবের পর্যায়ে হয়ে গেল একটা অন্ধ মানুষের জন্যে যদি বাড়িতে ফরোজ সালাদ জামাত ত্যাগ করে আদায় করা জায়েজ না হয় তাহলে একজন ভালো সুস্থ মানুষের জন্য কিভাবে শরীয়তের কোনো ছাড়া মসজিদ ছাড়া বাড়িতে উচিত হবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে و اسنده على شرط مسلم لكن رجحه بعضه وقف عبد الله بن عباس رضي الله تبارك و তিনি বলেন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আযান শুনলো কান দিয়ে ফলামিয়াতি সে আযান শুনে মসজিদে জামাতে সালাত আদায় করার জন্য আসলো না ফলা সালাত আলাইহু তাহলে তার সালাতই হবে না ইল্লা মিন عذرিন তবে قولی অজুর থাকে যদি ओजर था कथा द्वारा बुझे ओजर छाउ जदि सलाद आदा कर जमायत त्यागर तर सला हादिसी इमाम इमने मजा दाराकत्नी हाकेम वर्णना करोट बिरतर पर आपर आबा फो तक धन्यवाद अपन के কেউ যদি পুরুষ মানুষ সালাদ আদা করার জন্য মসজিদে গিয়ে জামাতে না আদা করে তাহলে তার সালাত হবে না এ কথা দ্বারা আমরা বুঝতে পারলাম নিঃসন্দেহে ওজর ছাড়া फरज नामजिदे गलाद के जमातर संगे आदाय चेष्टा करा मुनाफे छो ताराओ कलाचक रसूल संगे मस्जिदे आदा करत और मुस्लिम होसलमान ममिन हो মুসল্লি হয়ে আমরা যদি অবহেলা করি তাই আমরা বুঝতে পারলাম ইদা হুয়া শেষ করলেন এ সময় দেখলেন ফাদেমা আল্লাহ নবী ওই দুইটি লোককে ডাকলেন আসোদেরকে ডেকে নিয়ে আসো ফাজিয়া বিহিমা তাদের দুইজনকে নিয়ে আসা হলো তখন তাদের হাতগুলি ভয়ে ছিল আল্লাহ নবী ডাকলেন এদিকে আসো তারা দুইজন সাল্লাহ তাদেরকে নিয়ে আসা হলো ভয়ে তাদের হাতের দুইজন আমাদের সঙ্গে জামাতে শরিক হয়ে সাল আদা করলেনা তারা দুইজন বললো কাজালে হালিনা আমরা দুইজন আমাদের বাড়িতে সালাত আদায় করে এসেছি আমাদের মহাল্লায় আমাদের মহাল্লার মসজিদে আমাদের গ্রামের মসজিদে তোমরা যদি তোমাদের বাড়িতে সালাত আদায় করেই নাও বা তোমাদের মোহাল্লার মসজিদে আদায় করো এখানে বুঝা যাচ্ছে যে বাড়িতে সালাত আদায় করেছে এরপরে তোমরা আসো इसे देखो तुम साल साल से देखो इमाम सलाद अदा करते शरीक बस समय नष्ट करो ना आगे ता ता ता तुम्हारे फरज हो जाए तुम्हारे नफल साल विवेचित हो दिए সময় নষ্ট করা ঠিক হবে না তাহলে বোঝা গেল একবার যদি কেউ ফরোজ সালাদ আদায় করে নাই নিজের মসজিদে বা মহল্লায় বাড়িতে যদি করে নিয়ে থাকে আর মসজিদে গিয়ে দেখে এখনো সালাত আদায় করেন নাই তাহলে তাদের সঙ্গে শরিক হয়ে সালাত আদা করবে দ্বিতীয় সালাদটা তাদের জন্য নফল সালাত বলে বিবেচিত হবে হালিস্টে ইমা আহমাদ বর্ণনা করেছেন শব্দ তারই আরো তিনজনে বর্ণনা করেছেন অর্থাৎ আবুদাউদ্দ নাসাই তিরমেজি ও শাহ তিরমেজি অবুলাহান ইমাম ইমাম এবার আমরা জামায়াতের সঙ্গে আদায় করার নিয়ম কানুন এর পদ্ধতি এর ফজিলত আমরা জানলাম এবার ইমামতির কিছু মশালা শুরু হল ইমাম কে হবেন কিভাবে ইমতি করবেন ইমামকে কিভাবে মুক্তাদিরা ফলো করবেন এটা সম্পর্কে হালিশ বর্ণা করছেন আবু হরেরা রাজিয়াল আনহ তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেনমামে ইমাম ইমাম নিয়োগ করা হয়েছে ইমামই ব্যবস্থা করা হয়েছে শরীয়তে মোহাম্মদিতে যাতে করে মুক্তাদিরা তাকে ফলো করে অনুসরণ করে অনুকরণ করে ইমাম যা করবে মুক্তাদিরা তাই করবে আল্লাহ নবী আলাতাম বলেন ফায়দা কাব্বরা ইমাম যখন বলবে আল্লাহ আকবর এরপরে তোমরা বলবে আল্লাহ আকবর ইমামের আগেও করা যাবে না সাথে সাথেও করা যাবে না বেশি দেরিও করা যাবে না পরে পরে তার পিছনে পিছনে করতে হবে এটাই হলো সুন্দর তাহলে ইমামের বিপরীত করবেন তার আগেই করে ফেলবেন সেটাও যায় সেটাও না। আপনি কাজগুলি করবেন তাই আল্লাহ বলেন ইরা কব্বার যখন ইমাম বলবে আল্লাহ আকবার এরপরে তোমরা বলবে আল্লাহ আকবার। ওরা তুকেরু হাত ইমাম যতক্ষণ তকবির না দিবে। তার আগেই তোমরা তকবির দিয়ে নেবে না তখন তোমরা অনেক সময় দেখা যায় ইমাম সাহেব রুকু আল্লাহ আকবার বলে রুকুতে না যাওয়ার আগেই সব রুকুতে চলে গেছে বা কেউ কেউ চলে গেছে এটা কিন্তু ঠিক না বরং ইচ্ছা করে করলে নামাজেই বাতিল হয়ে যাবে ইমামের অনুসরণ করা এই জন্যে ইমাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ আকবার বলে রুকুতে না চলে যাবেন ততক্ষণ পর্যন্ত কেউ রুকুতে যাওয়া যাবে না এই জন্য ইমামের করণীয় হলো রুকুতে কমপ্লিট গিয়ে তারপর আল্লাহ আকবর বলবেন पूरा दाड़े गए अकबर शेष दाते चले गए अकबर एक्त माइक्रोफोन होता तो मोक् दूर थोड़ा बंदुगण इमाम रखते भूल और इच्छा जो करो मोत् जाते इमाम आगे को सूझ ना पाए अनेक समय बुढ़ो इमाम स्वास्थ्य भारि एल्ला अकबर এখনো শেষ দায় যায় করতে পারে সে ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে যখন বলবে রুকু থেকে উঠে সামি আল্লাহ হলিমান হামেদা যারা তার প্রশংসা করে আল্লাহ তাদের সেই প্রশংসা শোনেন এই অর্থ ফাকুল আল্লাহ রানা হাম তখন তোমরা বলবে আল্লাহ রব্বা হাম ইমাম সাহেবও বলবেন মুক্তাদিও বলবেন আল্লাহ রাহাম বা আল্লাহাম হাম যেটা আমরা এর আগে বড়নাথে বলে এসেছি আপনাদের পার্থক্যর কথাগুলি মনে রাখতে হবে এই সমী আল্লাহ হামিদা এটা তাহলে ইমাম বলবেন একাকি যদি হয় তিনিও বলবেন মুক্তাদি যারা বলবেন এই ধরনের কিন্তু এখানে আমরা পাচ্ছি না এই জন্য ফোকাহের মত হলো আল্লাহ বলবেন মুক্ত আল্লাহ করে দিয়েছেন তবে সম্লাহিমান হামেদা বলা যাই রয়েছে কারণ আল্লাহ নবী বলেছেন সল্লু কেমার এই উসাল্লি আমি যেভাবে নামাজ আদা করি ঠিক হুবাহ ওইভাবে তোমরা সলাদ আদা করো আর আল্লাহর নবী স্বামী আল্লাহ আহমেদা বলতেন কাজী যারা নামাজ পড়বে মোক্তা দিয়ে পিছনে তারাও স্বামী আল্লাহমেদা বলবে এই কমন হাদিস দিয়ে আম হাদিস দিয়ে যারা বলছেন বলা জায়জ তাদের হলো দলিল তবে কেউ যদি বলে তাহলে জায়জ হতে হলেও এটা বলতেই হবে এমনটা কিন্তু নয় তবে রব্বার কার হাম এটা সুন্নত আমাদেরকে বলার চেষ্টা করতে হবে ওয়াইদা সাজাদা ফার্স্ট যদু ইমাম যখন সেজদা করবে তখন তোমরা সেজদা করবে এই যে ফাঁস্ট যদু এই ফাটাকা বলে ফা তাকে মানে পরে ইমামের শেষদা হয়ে গেলে তারপরে আল্লাহলি শেষ দায় যতক্ষণ না চলে যেতেন ততক্ষণ থেকে আমরা করার মাজা বাঁকা করতাম না তাহলে দেখা যায় যে ইমাম খাই তকবির বলেছেন আর দ্রুত সেজদার মধ্যে চলে গেলাম ইমামের আগে হলো না পরে হলো না সাথে হলো অনেক সময় এই খেলগুলি মুক্তিরা করেন না এই খেল খেয়াল রাখতে হবে ইমাম সাহেব যেমন গুরুত্ব দিতে হবে মুক্তিদের আল্লাহ রাসুল্লাম বলেন যখন ইমাম দাঁড়িয়ে সালাত আদা করবেন তখন তোমরা তার পিছনে দাঁড়িয়েই অনুকরণ করবে ওয়দা সাল্লা কেদান আর যদি ইমাম কোনো কারণে তার ওজোর থাকে বসে বসে সালাত আদায় করে তাহলে বসে আদায় করতে হবে এর দ্বারা ইমামকে ফলো করা জরুরি। বসে সালাত আদায় করছেন আমাদেরকে পিছন থেকে তার ইতে দাঁড়িয়ে করা যাবে না বসেই করতে হবে এই আদেশটি ইমা আবুদাউদ্দ বর্ণনা করেছেন শব্দ আবুদাউদের এর আসলটা এর মূল বক্তব্যটা বখিয়ারি মুসলিমের মধ্যে রয়েছে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ইমাম বসে সালাত আদা করলেও আমাদেরকে বসেই তার পিছনে অনুকরণ অনুসরণ করতে হবে তবে এক্ষেত্রে এই হাদিসটি মানুষ হয়ে গেছেন কেউ কেউ বলেছেন কারণ আল্লাহ নবী আলি সাল্লা তাল্লাম মৃত্যুর প্রাককালে তিনি যখন অসুস্থ ছিলেন আউ বাকার রাজি আল্লাহ তাল সালাত আদা করতেছিলেন জামাত করে শাহাবাদেরকে সালাত আদাই করাচ্ছিলেন एम मुहूर्ल्ला नबी आलिसमे घर सलाक्तरा दा कर महदासूल जमानर आम टा प्रमानित हलो हर इमाम दाड़े पड़ले तुमरा देश আর বসে গেলে বসে তবে এই বিধানটা রহিত হয়ে গেছে রাসুলের শেষ আমল দ্বারা ইমামের আগে আগে আমরা যেমন করব না সাথে সাথে আবু সাইদ খুদরি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসামকে দেখলে তারা পিছনে আছেন বললেন তোমরা সামনে আসো তোমরা ফলো করোয়া তাম আর তোমাদের পিছনে যারা তারা তা তোমাদেরকে ফলো করবে কাজে ইমাম থেকে অনেক দূরে লাইনবদ্ধ করা তার ঠিক না যেখানে সেজদা করা যায় এতটুক জায়গা রেখে তারাবে আর সোজা হয়ে দাঁড়াবে এদেরকে তাদের পরের রাফলো করবে পরের লাইনগুলি এই হাজটি মুসলিম শরীফের বর্ণিত হয়েছে তাহলে লাইন সোজা করে ইমাম থেকে বেশি দূরে না পরিজনের তুক রেখে দাঁড়ানো দরকার আমাদের এর পর্বের সময় শেষ হয়ে গেছে ও আখেরা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ ও বারাকাত